তবুও ভালো আছি তবুও ভালো আছি বেশ তবুও ভালো আছি তবুও ভালো আছি বেশ ভাত নেই পেটতে হাত রাখি মাথাতে ভাত নেই পেটতে হাত রাখি মাথাতে খুদার জ্বালাতে জলে পড়ে শেষ তবুও ভালো আছি তবুও ভালো আছি বেশ তবুও ভালো আছি তবুও ভালো আছি বেশ ভাত নেই পেটতে হাত রাখি মাথাতে ভাত নেই পেটতে হাত রাখি মাথাতে খুদার জালাতে জোলেপুর শেষ তবুও ভালো আছি তবুও ভালো আছি বেশ তবুও ভালো আছি তবুও ভালো আছি বেশ টাকা নেই পকেটে যেতে হবে মার্কেটে বলো দেখি এ কেমন জ্বালাতন রাস্তায় বখাটে আগুন বাজারেতে আর কত সব বলো এ দহন টাকা নেই পকেটে যেতে হবে মার্কেটে বলো দেখিয়ে কেমন জালাতন। রাস্তায় বখাটে আগুন বাজারেতে আর কত সব বল এ দহন না পারি কহিতে পারি না না পারি কইতে পারি না সইতে নিরুপায় হয়ে তাই শয়ে যাই ক্লেশ তবুও ভালো আছি ভালো আছি বেশ তবুও ভালো আছি তবুও ভালো আছি বেশ ভাত নেই পেটেতে হাত রাখি মাথাতে ভাত নেই পেটেতে হাত রাখি মাথাতে ক্ষুদার জ্বালাতে জলে পড়ে শেষ তবুও ভালো আচি তবুও ভালো আছি বেশ তবুও ভালো আছি তবুও ভালো আছি রাস্তায় যানজট ট্রাফিকের মাথা অফিসে পৌঁছাতে হয় जीविकार जानजट ट्राफिकर मे पेरी जीविकार चर सु घुसखोर देर ওদের ওই ধমুকে আবি থমুকে ওদের ওই ধমুকে যাইয়াবি থমুকে সব কিছু মেনে নিতে হয় অবশেষ তবুও ভালো আছি তবুও ভালো আছি বেশ তবুও ভালো আছি তবুও ভালো আছি বেশ